ইবনু মারিয়াম রহমাতুল্লাহ আলাহী বলেন আনাজ রাজিয়াল্লাহ তাল্লাহ্নতে বর্ণিত বানি সালিমা গোত্রের লোকেরা নিজেদের ঘর বাড়ি ছেড়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই্লামের নিকট এসে বসতি স্থাপন করতে চেয়েছিল আনাজ রাজিয়াল তালাহনু বলেন কিন্তু মদিনার কোনো এলাকা একেবারে শূন্য হওয়াটা নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম পছন্দ করেননি তাই তিনি বলেন তোমরা কি মসজিদে আসা যাওয়ার তোমাদের পদচিহ্নগুলোর স্বাবকামনা করো না মুজাহিদ রহমতুল্লাহ আল্লাহি বলেন अर्थात जमिने चलार पदचिहनसमूह